السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبيا بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض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 দরুদ এবং সালাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত দর্শক শ্রোতা সুরাবাকার বাকারার ২৫৫ নম্বর আয়াত আমাদের সকলেরই অত্যন্ত সুপরিচিত আয়াত আয়াতুল কুরসি বিজ্ঞান ও আলকুরআন এই ধারাবাহিক আলোচনায় আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করার জন্য আয়াতুল কুরসি তেলাবাদ করেছি আয়াতুল কুরসি সোরা বাকার দুশো নম্বর আয়াত এটাকে আয়াতুল কুরসি বলা হয় কেন কুরসি আসন কার কুরসি এবং কুরসির আয়াত আয়াতুল কুরসি আয়াত আমরা এটাকে নিদর্শন বলি কোরআনের আয়াতগুলোকে বলি যে আয়াতটি একটি বিশেষ নামে পরিচিত আল্লাহ সবাহানা এই কোরআনের ভিতরে সম্পূর্ণ কোরআন আল্লাহর কালাম এই কোরআনের যে কোনো অংশ তিলাওয়াত করলে যে কোনো অক্ষর তিলাওয়াত করলে তার প্রতিটি অক্ষরের বিনিময়ে দশ নিকি আল্লাহ সুবাহ দান করেন এমন এমনকি এই বিষয়টি রাসুল এভাবে ব্যাখ্যা করেছেন যে হরফ অর্থ এই নয় যে আলিফ লাম মিম একটি হরফ বরং আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর মিম একটি অক্ষর এই তিন অক্ষরের জন্য তিরিশ স্বভাব এটা হলো কোরআনের তিলাওয়াতের মাহাত্ম सुल सल आलहीसलम जे व्यक्ति आयातुल कुरसी पड़े नाम जानना प्रवेश कर तरह द्वित बाधा थकबेना मृत्यु छाड़ा অর্থাৎ সে মৃত্যুকরণ করবে এবং তারপরে জাকাতের ভান্ডার পাহারা দেওয়ার জন্য রাতে নিয়োগ করলেন রাত্র গভীর হয়ে গেছে হজরত আবু হুরায় সেই ভান্ডার পাহারা দিচ্ছেন এমন সময় এক ব্যক্তি এসে ভান্ডার থেকে অর্থাৎ ওই সম্পদ থেকে কিছু সম্পদ চুরি করার জন্য ঢুকলো এবং কিছু সম্পদ নিয়ে সে চলে যাচ্ছিল হযরত আবহা রাত তাকে ধরে ফেললেন এবার লোকটা খুব কান্না কাটি শুরু করলো বললো ভাই আমি খুব অভাবগ্রস্ত আমার পরিবার আমার ছেলে মেয়েরা না খেয়ে আসে আর সেই কারণেই আমি কোনো উপায় না দেখে এখানে চুরি করতে এসেছিলাম তবে আমাকে ছেড়ে দাও আমি ভুল করেছি আমি আর এই কাজ করবো না এইভাবে সে অনুময় বিনয় করে এভাবে রাত ফজরের সালাত আদায় করলেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম সালাতের পরে ডাক দিয়ে বসলেন হে আবু হরাই রাতে যে তোমার কাছে চুর এসেছিল তার কি হলো কি করলে আবু হরাইরা তো আশ্চর্য হয়ে গেলেন আমার কাছে চুর আসলো আমি তাকে ধরলাম কথাবার্তা হলো তারপরে আবার তাকে ছেড়েও দিলাম চলে গেল এটা রাসুল জানলেন কিভাবে। এটাই আল্লাপাকের কুদরত এবং হেকমাত আল্লাপাক রাসুলকে জানিয়ে দিয়েছেন যে গত রাতে চুরি করার জন্য এক ব্যক্তি এসেছিল ও বিস্তারিত ঘটনা খুলে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার কাছে সে কান্নাকাটি করা শুরু করলো সে অভাবগ্রস্ত তার ছেলে মেয়ে না খেয়ে আসে এই অবস্থা শুনে আমি তাকে ছেড়ে দিয়েছি রাসুল বললেন সে আবার আসবে আবার দ্বিতীয় রাতে একই ঘটনা ঘটলো যখন ঘুম ঘুম ভাব চোখে সবাই ঘুমিয়ে পড়েছে ঠিক ওই ব্যক্তি এসে হাজির আবারও সেই ভান্ডার থেকে কিছু সম্পদ নিয়ে এসে পালিয়ে যেতে চাচ্ছিল তাকে ধরে ফেলা হলো বললো যে তুমি কালকে বলে গিয়েছিলে আসবে না কিন্তু আজকে আসছো কারণটা কি সে আবার একই অনুনয় বিনয় করা শুরু করলো ভাই আমার তো কোনো উপায় নেই কি করবো ক্ষুধার তাড়নায় বাচ্চাগুলো কাচ্ছে সুতরাং আমি এসেছি এই কিছু সম্পদ নিয়ে যাওয়ার জন্য যাই হোক ভুল হয়ে গেছে আমাকে ছেড়ে দাও হজরত আবুহাইরা বলছেন যে আমার কাছে এইভাবে কান্নাকাটি করার কারণে আমি তাকে ছেড়ে দিলাম সে আজকেও চলে গেল ফিরে যাওয়ার পর পর দিন আবার একই রূপে বললেন যে আমি যে বলেছিলাম সে আসবে সে কে এসেছিল আবহাওয়ায় বললেন ইয়া রাসুল সে আসছিল তবে আজকেও তার জন্য আমার মায়া হলো তার কান্নাকাটি দেখে আমি তাকে ছেড়ে দিয়েছি রাসুল বললেন সে আবার আসবে হজরত আবুহ রাইরা এবার একেবারে মজবুত হয়ে বসে এলেন বাট আজকে আসলে আজকে আর তোমার ছাড়া ছাড়ি নেই আজকে তোমার একদিন আমার একদিন তুমি প্রতিদিন আসবে রাসুল বলছে না। দেখা গেল যে তৃতীয় রাতে এসে হাতে ধরা আজকে আজকে ধরে আর তোমাকে আবহাওয়ায় দড়ি দিয়ে বাঁচছে এবং তোমাকে সকালে বিচারের সম্মুখীন করব। আবার সে কান্নাকাটি করছে এক পর্যায়ে বলছে আবহাওয়াইরা শোনো তুমি আমাকে ছেড়ে দাও তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে একটি ভালো কথা একটি কথা শিখিয়ে যাব। যে কথাটি বললে তুমি যদি রাতে এই আয়াত গুলো বা এই কথাগুলো বলে ঘুমিয়ে যাও তাহলে তোমার কাছে না আবহাওয়ারা বলছে ঠিক আছে বলো এরকম কথা যদি তুমি শিখাই দিতে পারো তাহলে পরে দেখা যাবে তখন বলছে যে সেই শিখানোর কথাগুলো হলো আল্লাহম এটাই হলো সেই কথাগুলো তুমি এই কথাগুলো যদি বলো তাহলে তোমার জন্য তোমার রাব একজন পাহারাদার নিয়োগ করবেন আর সেই পাহারাদের কারণে শয়তান তোমার কাছে আসতে পারবে না তোমার কোনো ক্ষতি করতে পারবে না আবু হা এবার এরকম একটি কথা শিখার সুযোগ পেয়ে তাকে ছেড়ে দিল রাসুল সাল্লাস নামাজের পরে আবার জিজ্ঞাসা করলেন আবু রাইরা তোমার বন্ধুর কি খবর এসেছিল বলল যে এসেছিল। তবে আজ সে আমাকে এরকম একটি বিষয় বলে গেছে আমাকে বলে গেছে যে এই আয়াত যদি তুমি পড়ো তাহলে তোমার জন্য এই উপকার হবে রাসুল সাল্লি সাল্লাম বললেন আবু রাই সে অবশ্য যে কথাটি বলে গেছে কথাটি ঠিক বলেছে কিন্তু লোক বেশি ভালো না সে আসলে যে এসেছিল তোমার কাছে সে হলো শয়তান সে হলো শয়তান। সে তোমার কাছে এসে তোমার সঙ্গে প্রতিদিন এক ধরনের খেলা করে গেছে তোমাকে নিয়ে সে একটা তামাশা করেছে এভাবেই শয়তান মানুষের কাছে আসে এবং বিভ্রান্ত করে তবে সে শয়তান হলেও বিদায়ের সময় তোমার কাছ থেকে পালিয়ে যাওয়ার সময় ছুটে যাওয়ার সময় একটা ভালো কথা তোমাকে বলে গেছে যে সঠিক কথা বলে গেছে আয়াতুল কুরসির পাঠকারীর বিবরণ আল্লাহ হুয়া রাবুনা হুয়া মালিকা তিনি আমাদের রব তিনি আমাদের মালিক বাহুয়া ইয়ার জোকোনা তিনি আমাদেরকে জীবিকা দান করেন সেই আল্লাহ সুবাহর শক্তি এবং সেই সাথে आयतटर भरे महा समस्त सृष्टि जगत एवं से सृष्टि जगत आल्ला सुबह तरह अवस्थान समस्त सृष्टि जगत के बेस्टन रखा एवं आयातटर भरे बला जो महा दृश्यमान विश्व और दृश्यमान जगत जा विज्ञान महास्यमय एक आयात महाविश्वी सम्पर्क महाविश्वर आल्ला नियंत्रण सम्पर्के शक्ति तरह जगत महाविश्वे আবেষ্টন করে আছে বেষ্টন করে আছে সম্পূর্ণ সৃষ্টি জগৎ কে ঢেকে রেখেছে এত বরকতময় এত ফজিলতপূর্ণ এই আয়াত যে প্রত্যেক ফরজ নামাজের পরে এটি পড়বে আল্লাপাক তাকে জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ আমরা খুব সহজে একটা হিসাব বের করতে পারি একটা রিজাল্ট বের করতে পারি কে জান্নাতে যাবে আয়াতুল কুরসি পাঠকারী যে আল্লাহ রাবুল আলমী জান্নাত দিয়ে দেবেন তো এই আয়াতের ভিতরে কি আছে আমরা অনেকেই আমরা অধিকাংশ মুসলিম আয়াতুল কুরসি আলহামদুলিল্লাহ মুখস্থ জানি মুখস্থ রাখা উচিত এবং আমরা নামাজের পরে পড়ি অনেক সময় আমরা দুষ্ট জিন অথবা যেগুলোকে আমাদের দেশে প্রচলিত কথায়। ভূত পেতনি যদিও এগুলোর কোনো অস্তিত্ব নাই একটা কাল্পনিক ধারণা এগুলি মনের ভিতরে এক ধরনের ধারণা করে চোখের সামনে অনেক সময় যেটাকে হেলুসেনেশান বলা হয় ভ্রান্ত দেখা অথবা ইলুসেনেশান কোনো বস্তুর তার নিজস্ব রূপ রেখে দিয়ে অন্য কিছু দেখা রাস্তায় একটা দড়ি পড়ে আসে হঠাৎ করে তার মনের ভ্রান্ত ধারণার কারণে দেখছে যে ওটা একটা সাপ দিল চিৎকার এরকম ভয় অথবা যেখানে কিছুই নাই সাদা সিঁদা ফাঁকা জায়গা হঠাৎ করে দেখছে একটা বিশাল সাদা পোশাক পরিহিত ব্যক্তি আছে। যে একটি ভুল দেখা করা সম্মানিত দর্শক শ্রোতা আমরা আয়াতুল কুর্সির এক সাইন্টিফিক এবং বিশেষ করে এর সেই আল্লাহর পরিচয় সম্পর্কিত আলোচনায় অল্পক্ষণের মধ্যে ফিরে আসছি তার আগে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি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 सुंदर एक विधान नए धंस जो अनिवार्य आसन सुनार आलोक जीवन गढ़ारृथा निवाचित किताब बुलूल माराम मीन आदिल्ला हकाम यमे दर्श हादिसर सुब्यवस्था कर सकार ण देख बुलिसकुमत व আমরা ফিরে এসেছি আমাদের আলোচনায় পবিত্র কোরআনের দুশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরাবাকার যে আয়াতটি হল আয়াতি আধুনিক বিজ্ঞান ও আল কোরআন এই বিষয়ের সাথে আমরা সমন্বয় রেখে একটি বিজ্ঞানময় এবং বিজ্ঞানের ইঙ্গিত বহ এবং আমি বলবো যে এটি একটি মহাবৈজ্ঞানিক তথ্য সম্বলিত অর্থাৎ বিজ্ঞানের এক বিশাল ইঙ্গিত বহ আয়াত মহাবিশ্বের সৃষ্টি এবং মহাবিশ্ব আবর্তিত হওয়ার যে কৌশল এবং সেখানে আল্লাহ সুবাহর জগৎ এবং সেই আয়াত করার্সি আয়াতুল কুরসির উপরে যার পরিপূর্ণ বিশ্বাস সে পরিপূর্ণ মুসলিম আয়াতুল কুরসিকে যে পরিপূর্ণরূপে হৃদয় অঙ্গম করতে পেরেছে সে আল্লা সুবাহন আল্লাহ প্রকৃত পরিচয় সে লাভ করেছে আল্লাহর সত্যিকারের প্রকৃত পরিচয় লাভ করার অভাবে না জানার কারণে আমরা আল্লাহর সঙ্গে হয় সিরিক করছি না হয়তো আল্লাহ সম্পর্কে আমরা ভুল ধারণা নিয়ে চলছি অথবা আল্লাহ সম্পর্কে আমরা সীমিত ধারণা নিয়ে চলছি সমস্ত এলেমের বলা যেতে পারে মূল শাখা এলেমের মূল ভিত্তি হচ্ছে আল্লাহর পরিচয় আপনি বহু কিছু জানলেন কিন্তু আল্লাহ সম্পর্কে আপনি সঠিক বিশ্বাস এবং ধারণা নিতে পারলেন না আপনি অন্ধকারে আছেন যে জিজ্ঞাসা শারিক যার কোন শরিক নেই এই বিশ্বাসকে আমরা প্রকাশ করেছি ই কোনো মাহবুত নাই কোনো মালিক নাই কোন স্রষ্টা নাই কোন প্রভু আল্লাহ একটি আয়াতটি হল তারই একটি অংশ সেই সুরাটিকে বলা হয়েছে সুরাত সুরায় কুল হু আল্লাহ সুরা যেটি আমাদের কাছে সবার কাছে পরিচিত অত্যন্ত সহজ সুরা কুল্লাহু আহাদ আল্লাহ সামাদ। যত ভগবানা কেন এই সব কিছু কে যাচাই করার মূল্যায়ন করার সঠিক না বেঠিক এটি নিরূপণ করার একটা মানদণ্ড আল্লাহ সব তালা কুরআ ভিতরে দিয়েছেন আর সেই মানদণ্ডটি হল সুরা ইখলাস সুরাত কোরআনের শিক্ষাকে তাহলে তাও হলো তিন ভাগের এক ভাগ আর একত্রবাদ হচ্ছে এলেমের মূল এই মূল শাখাটি এই তিন ভাগের এক ভাগের জ্ঞানের অংশ হওয়ার কারণে সোরা ইখলাস হয়ে গেছে পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ অর্থাৎ এটা কোন মানুষ যদি কোন ব্যক্তি যদি বিশুদ্ধভাবে অনুধাবন করে তাহলে তার কোরআনের এক তৃতীয়াংশ এলেম অর্জন হয়ে যায় সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান্লা তার নিজের পরিচয় কোরআনের বিভিন্ন জায়গায় সুস্পষ্ট করে দিয়েছেন কারণ মানুষ যত বেশি বিভ্রান্তিতে নিপতিত হয়েছে সেটা হলো আল্লাহর পরিচয়ের ক্ষেত্রে ইহুদিরা বিভ্রান্ত হয়েছে খ্রিস্টানরা বিভ্রান্ত হয়েছে অন্যান্য ধর্মালম্বীরা এক একটা আদর্শকে সামনে নিয়ে এসেছে এক একটা বিশ্বাসকে সামনে নিয়েছে। এক একটা শক্তির তারা পূজা করছে প্রকৃতপক্ষে আল্লা সব সম্পর্কে তাদের বিভ্রান্তিকর ধারণার কারণে আরবের ইহুদি খ্রিস্টান এবং আরব দেশের আরবি ভাষাবাসী যে সমস্ত পৌত্তলিক ছিল অর্থাৎ যারা মূর্তি পূজারী ছিল তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো আসমান জমিন কে সৃষ্টি করেছেন তারা জবাব দিত এগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন তারাও আল্লাহকে আমাদের মতো আল্লা কিন্তু তারা সম্পর্কে ছিল। অজ্ঞ অথবা আল্লাহর ক্ষমতা সম্পর্কে তাদের ছিল বিভ্রান্তিকর ধারণা যার কারণে তারা হয়ে গেল পোত্তলিক আল্লাহকে তারা সৃষ্টিকর্তা বলতো ঠিকই আল্লাহকে তারা জীবিকা দাতাও বলতো ঠিকই কিন্তু আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লার কাছে যাওয়ার জন্য তারা একটা মধ্যম বানিয়ে নিত একটা মূর্তি একটা দেবতার সামনে গিয়ে তারা মাথা নত করত এবং এই দেবতা মূর্তিকেই তারা পূজা করত তাদের দাবি তাদের কথা তাদের যুক্তি ছিল সরাসরি তো আমরা সেই মালিকের অথবা সেই স্রষ্টার ইবাদত করতে সক্ষম নই সুতরাং এই দেবতাগুলো এই মূর্তিগুলো আমাদেরকে সেখানে পৌঁছিয়ে দিবে তো আয়াতুল কুর্সির ভিতরে আল্লাহ তার পরিচয়টাকে সুদৃঢ় তুলে ধরেছেন অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ভিতরে প্রথম তিনি শেষ তার আগে কিছু নেই তারপরে কিছু নেই তিনি এক অদ্বিতীয় সেই ইলা যে ইলা তোমাদের ইলাহ যে তোমাদের মাবুদ যে তোমাদের ইবাদত পাওয়ার যোগ্য তিনি এক বলা হয়েছে তিনি এক তার কোনো সমকক্ষ নেই আহাদ তার সমকক্ষ মোকাবিলা করার মতো কেউ নেই তার সাহায্যকারী কারো দরকার নেই তিনি কোনো দেবতা অথবা কোন এই যে ফেরেস্তা যারা রয়েছেন ফেরেস্তাগণ আল্লাহকে কোন ওই যে সেই মধ্যম হিসাবে সাহায্যকারী নন सम्मानित क्षेत्र धारणा देवतागण प्रधान भगवान विभिन्न क्ष के सम्पादन कर दें एक राजसभा मत एक सम्मिलित भाव स्रस्टा ना आल्ला তার কারো সাহায্যের দরকার নাই এবং অন্যান্য ধর্ম বিশেষ করে খ্রিস্ট ধর্মলম্বীরা বা কতিপয় ধর্মালম্বী আছে যারা দেবতার সন্তান কল্পনা করেন দেবতার শক্তিতে তার স্ত্রী কল্পনা করেন যেমনটা খ্রিস্ট ধর্মদের মধ্যে একটা বিশ্বাস আছে আল্লাহ এটাকে মিথ্যা প্রতিপন্ন করে দিয়েছেন এইটা একটা মানদণ্ড কোনো ঈশ্বর পূজনীয় কোনো ব্যক্তি যদি যে নামে বলা হোক সেই নামগুলোর মুসলমানদের ব্যবহার করা উচিত হবে না কারণ এই সুতরাং শিব যুক্ত শব্দ কোন মুসলমানের মুখে উচ্চারিত হতে পারে না উপরের দিকে উঠছে আল্লাহ আখবর পড়ে গেছে ইনানিল্লা কিন্তু মুসলমান বলবে না হায় ভগবান হায় ঈশ্বর তাহলে তারা যে মুশ্রিক হয়ে যাবে তো আল্লাহ ইলাহা আল্লাহ ই তিনি তো আল্লাহ লা ইলাহা তাকে সারা কোন ইহা নাই যিনি হাই কাইমন দুটি চিরন্তন বৈশিষ্ট্য স্রষ্টা হতে গেলে আল্লাহ এই সম্মানের অধিকারী হতে গেলে তার বিচ্ছুত হবেন হাইম আর আরেকটি বৈশিষ্ট্য হল যে লতা হুজু হোসিনা তুম তাকে তন্দ্রা নিদ্রায় আক্রমণ করে না এবং তার বড় পরিচয় হল লাইসা কামিস কোন সৃষ্ট বস্তু এই আসমানের নিচে জমিনের উপরে মহাবিশ্বের দৃশ্যমান কোন বস্তু আল্লাহ সৃষ্টি সৃষ্টি করেন নি যেটি তার তিনি বস্তু থেকে আলাদা তিনি সৃষ্টি আলাদা সৃষ্টি সৃষ্টির রূপ দিয়েছেন তিনি কিন্তু তার নিজস্ব রূপ রয়েছে সেই রূপ কোন সৃষ্টির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় সেই সৃষ্টির সঙ্গে কোনো মিল নেই এই জন্য তিনি ওয়াহদাহুল্লাহ আসারি এই জন্য বলছেন তাকে তন্দ্রা নিদ্রা স্পর্শ করে না তার সামনে দাঁড়িয়ে যায় তবে হ্যাঁ তিনি যাকে অনুমতি দিবেন তিনি হলেন নবী মুদুর রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং এই সৃষ্টি জগতের যে বিশাল বড় বিজ্ঞানের তথ্য দিয়েছে ওয়াসিয়া কুরসিয়া তার কুর্সি তার যে বড় যেই আওয়াজটি মহাজিনের কণ্ঠে আজানের আগে মসজিদের মিনারা থেকে ঘোষিত হয় আমরা অনেক সময় আল্লাহকে খুব সাধারণ ভাবে চিন্তা করি এটা কিন্তু ঠিক নয় আমাদের চিন্তার জগৎকে অনেক বড় করতে হবে যে আসমান সৃষ্টি এর বাইরে রয়েছে আরো মিজান এই সব কিছুকে কে বেষ্টন করে আছে তার ঢেকে রেখেছে একেবারে রূপে আল্লাহর কুর্সি কুর্সির উপরে আল্লাহর আড়স আরশের উপরে আল্লাহ সমাসীন আল্লাহ আর রহমান আল্লাহ আর আর এই সৃষ্টি জগৎকে যে তিনি পরিচালনা করছেন এ দুটো পরিচালনা করতে গিয়ে তার কারো সাহায্যের দরকার নাই তিনি কারো মুখাপেক্ষী নন তিনি ক্লান্ত হন না এইগুলোকে পরিচালনা করা তার জন্য অতিব সহজ কারণ এই সমস্ত সৃষ্টি জগৎ বলা যেতে পারে তার পদতোলে এবং এই সৃষ্টি জগৎ তার কুরসির নিচে যে কুর্সি সবকিছুকে বেষ্টন করে রেখেছে এখানে ওয়াসিয়া কুর্সিও দ্বারা আরেকটি সূত্র পাওয়া যায় সেটা হলো বিজ্ঞানের যে সমস্ত সৃষ্টি জগৎটি আবর্তিত হচ্ছে গোলাকার ভাবে একটা মহাশূন্যের ভিতরে এর ভিতরে আল্লাপাক সবকিছুকে সৃষ্টি করে এটাকে ঢেকে রেখেছেন আবরণের ভিতরে রেখেছেন কুর্সি দিয়ে আবদ্ধ করে রেখেছেন এবং তার উপরে তিনি সময়সীন আছেন অর্থাৎ সবকিছু তার অনুগত কেউ তার বাইরে যাওয়ার ক্ষমতা নাই সম্মানিত দর্শক শ্রোতা কোরআনের গভীর সেই জ্ঞানের জগতে প্রবেশ করুন আপনার ভিতরে আল্লাহ আল্লাপাক এক বিশালতা দান করবেন আল্লাহদেরকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ मानु मानु इसलाम प्रकृत अर्थे शांति कायम कर समाज गठन निर्देशना शांति इन अवदान সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম কাল রাত সাড়ে আটটায় সকাল সাতটায় বাংলাদেশে জাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে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 এবং মনকে জয় করুন বেশ টিভি বাংলা মানবতার সমাধান